শুরুরি আন ফুসিনা ওয়া মিন সায়িআতি আ'মালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা অসহদুন্ মোহাম্মদু অমু ফকুতার কবতা কলমিহিলজীদ অওদি মি শৈত নিজী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 হুমো জনাহাম কমা লাইতাল বহি মাল আলি বহী ইন্ন কহম জুমারিক মোহাম্মদওয়াল আলি মোহাম্মদ সম্মানিত ওলামাই কোম মুর্বিয়া নেজাম দিনদার মুসলিম বাইরা আল্লাহ সুবাহানহ আতাল দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে চোদ্দো শত সাঁত্রিশ হিজড়ি সনের ছৌটা রবিউল সানি তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খোদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরানে সম্মানিত এবং্মানিত মুসলিয়ান আমরা সামনের দিকে কাতারগুলোকে গুলোকে করে বরাবর সামনের দিকে চলে আসি তাহলে পরবর্তীতে যারা আসবেন তারা এদিকে দিকে বসতে পারবেন আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খোদ্া চলতেছিল বিষয়টি সামাজিক জীবনে ইসলামের বিভিন্ন দিক ও বিভাগ ইতিপূর্বে আমরা এই বিষয়ের উপরে চল্লিশটি খোদ্া পেশ করেছি আজকে সামাজিক জীবনে ইসলামের উপরে তম খোদবা পেশ করা হবে ইনশাআ আজকে যে বিষয়টি আমরা খোঁধবার জন্য নির্ধারণ করেছি সেই বিষয়টি হল আল্লাহ উদ্দেশ্যে আল্লাহর ঘরের হজ এবং উমরা করার গুরুত্ব এবং ফজিলত আমরা সকলে জানি দীর্ঘ এক বছর পর্যন্ত বাংলাদেশ থেকে ওমরা যাওয়ার বিষয় বন্ধ ছিল এক বছর পরে নতুন করে আবার ওমরার কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২০ থেকে পঁচিশ তারিখের মধ্যে বাংলাদেশ থেকে প্রথম ওমরাকারী ভাই বোনেরা ইনশাআল্লাহ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন এরপরে হজ্জ বায়তুল্লার চোদ্দ শত সাঁইত্রিশ হিজড়ি সনের হজ্জ বায়তুল্লারও सरकारी भाव पैकेज घोषणा जरा चौदह शत सापूर्ण हजजुल्लामरा अबादत सम्पर्ज के खुद भिप्त भाव आलोचना तुम इनशाला আল্লাহ সুবাহ মানুষকে সৃষ্টি করেছেন দুইটি জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের উদ্দেশ্যে এই এবাদতের জন্য আল্লাপাক মানুষ তৈরি করেছেন এই মানুষের শরীরটিকে এই মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ সুবান উপযুক্ত করে তৈরি করেছেন করার জন্য যে ধরনের শরীর দরকার আল্লাহ পাক মানুষকে সেই ধরনের শরীর দিয়েছেন এবং যতদিন বান্দার উপরে ফরজ আল্লাহর আবাদত করা ততদিন ওই শরীরটা ওইভাবে বিদ্যমান থাকে যখন আর এবাদত তার উপরে ফরজ নয় তখন তার শরীর আগের মতো আর কাজ করে না আল্লা শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা শরীরের কতগুলো নড়াচড়া করি সেজা করার সময় কতগুলো নড়াচড়া করি বসার সময় কতগুলো নড়াচড়া করি স্প্রিংগুলো আল্লাপাক এমন ভাবে করেছেন এবাদত সময় যেটাকে যেদিকে করা দরকার সেদিকে করে আল্লাপাক সৃষ্টি করেছেন যেভাবে আল্লাহ ওইভাবে কোনথা পা কে আপনি পুরা শরীরকে যদি আমরা একটু চিন্তা করে দেখব। যে আল্লাহ সুমানার এবাদতের জন্য যে রকম দরকার কিন্তু যখন মানুষ মারা যায় তখন কি আর তার উপরে আবাদত পরস আর আবাদত নাই এজন্য জন্য দেখবেন তখন তার শরীরের স্প্রিং বন্ধ হয়ে যায় আর স্প্রিং নড়াচড়া করে না থাকে সোজা থাকে আর এটার হয়ে যায় আল্লাপায়স করেন নাই তখন তার জন্য এবাদত দরকার নাই এজন্য আল্লাপায়ক তার শরীর কে আর সেইভাবে কাজের ক্ষমতা দেন না আল্লাহ এর জন্য সকল এবাদত কিছু আবাদতকে আল্লাপায়ক পুরাপুরি শরীরের সাথে সম্পৃক্ত করেছে। কিছু আবাদতকে আল্লাহ টাকা পয়সার সাথে এবং অর্থ দুইটা দিয়ে দুটার সমন্বয়ে আল্লাহ খরচ করেছে। সলাৎ আমরা আদায় করি সলাৎ পুরোপুরি শারীরিক একটা আবাদত ইমান একটি মূল আবাদত ইমানটা কি শারীরিক আবাদত না আর্থিক আবাদত জি ইমানটা শারীরিক না আর্থিক ও না এটা হলো সম্পূর্ণ মানসিক এবং কালবি কালবি আবাদত ইমানের স্থান হলো মহাল্ল ইমান আল কাল ইমানের স্থান হলো অন্তর এটা কিন্তু শরীরেরও আবাদত না তারপরে অর্থেরও আবাদত না ইমান শরীর দিয়েও করা যায় না আবার টাকা দিয়েও কিনা যায় না এটার সম্পূর্ণ আবাদতটা মানসিক আবাদত এটা কালবি আবাদত এটা সম্পূর্ণ শারীরিক আবাদত এরপরে সম্পূর্ণ তারপরে সিয়াম শারীরিক আবাদত আর ইসলামের এই পাঁচটি রোপণের একটি গুরুত্বপূর্ণ রোপণ হলো হজ্জে বায়তুল্লাহ হজ্জে বায়তুল্লাটা অর্থ এবং শরীর দুইটার সমন্বয়ে এই সূত্র একটা সূত্র আছে না এরকম শরীয়ার কিছু সূত্র মনে রাখলে ওই মশালা আপনি নিজে নিজে সব বের করতে পারবেন শরীয়তের এই সূত্রটা যে শারীরিক আবাদত একজনের আরেকজনে করতে পারে না কিন্তু অনেক টাকা একজনের মালিক একবার তোমারটা ফুটবে পরে আমারটা ফুটবে জোহরে এরকম তোমারটা ফুটবে তারপরে আমারটা আসরে এরকম তোমারটাও ফুটবে আমারটাও ফুটবে তোমাকে মাসে এত টাকা দিবো আমার পক্ষ থেকে আরেকজন নামাজ পড়ে দিচ্ছে আরেকজনকে টাকা দিয়ে রাখাইব তাহলে তার রোজা হবে না কিন্তু জাকাত জাকাত আপনার স্ত্রীর উপরে জাকাত পর স্বর্ণের উপরে এখন স্ত্রীর জাকাত দিতেছে না আপনি জাকাতটা আদায় করে দিলেন তাহলে কি জাকাত আদায় হবে আপনি যদি স্ত্রীর স্ত্রী দিল না আপনার কাছে অর্থ আছে কিন্তু শারীরিক আপনার সক্ষমতা নাই যদি সক্ষমতা না থাকে তাহলে আপনি আরেকজনকে দিয়ে হজ্জে বদল বা ওমরা বদল আপনি করাইতে পারেন আরেকজনকে যখন পাঠাবেন তো আরেকজনের মাধ্যমে এই হজ্য বদল এবং বদল আদায় হবে তবে রাখতে নিজের শারীরিক সক্ষমতা রেখে আরেকজনকে যদি বদলের জন্য পাঠানো হয় তাহলে হজ্জ বদল আদায় হবে না এই জন্য নিজে যখন আর্থিকভাবে সক্ষম কিন্তু শারীরিক সক্ষম না তখন আরেকজনকে আমি প্রতিনিধি হিসাবে যে কথাটি বলতেছিলাম ইসলামের দুটি গুরুত্বপূর্ণ এবং এগুলো শারীরিক এবং আর্থিক দুইয়ের এর সমন্বয়ে আল্লাহ ফরস করেছেন কোরআনে কারিমে সুরা আলরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াত এটা তো লাগবে হয় এটা সুরা আলরানের ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ করেন বলেন ইন্নাস দুনিয়ার মানুষের জন্য সর্বপ্রথম যে গটটি তৈরি করা হয়েছে সেই গটটি হলো বাক্কা নগরীতে অবস্থিত সোহারাল্লা সর্বপ্রথম যে গড়টি আল্লাপ তৈরি করেছেন মানুষের জন্য সেই গড়টি কোথায় লাল্লা বাক্কা বাক্কা নগরীতে বাক্কা কোন জায়গা বাক্কা হলো মানে মক্কা হলো একটা বড় শহর ওই বড় শহরের মাঝখানে যে জায়গায় মূল বায়তুল্লাটা এই জায়গাটার নাম ছিল বাক্কা যেমন আমাদের বিশাল একটা জেলা সেই জেলার মধ্যেও তো এরকম তার মধ্যে যে জায়গায় বায়তুল্লাটা সেই জায়গার নাম হলো বাক্কা আবার কেউ কেউ বলছেন না মক্কারে আর একটা নাম হলো বাক্কা মোবারকান এই যে গড়টা তৈরি হয়েছে বাইতুল্লাহ এই ঘরের মধ্যে দুইটা জিনিস আছে আলামীনদের জন্য বিশ্ববাসীর জন্য সুহান আল্লাহ সারা আলমের সকল মানুষের জন্য জিনের জন্য তারপরে মালাইকাদের জন্য পাক এই ঘরের মধ্যে দুইটা জিনিস রেখেছেন একটা জিনিস রেখেছেন মোবার এটা মোবারক বরকতময় এখানে আল্লাহাক বরকত রেখেছেন সুফান আল্লাহ বায়তুল্লার মধ্যে আল্লাপাক বরকত রেখেছেন কিন্তু আমার জামা কাপড় ঘষা করে নিয়ে আসলাম তারপরে বায়তুল্লার কিছু কাপড় গিলাপ কেটে চুরি করে নিয়ে আসলাম তাবিজ বানায় ব্যবহার করার জন্য তারপরে সেখান থেকে একটা পাথর নিয়ে আসলাম বরকত আল্লাহর আল্লাহর ঘর বরকত মনে করে যদি একটু একটু আল্লাহ থেকে আল্লাহ রসুলাম শিখিয়ে দিচ্ছেন কিভাবে নিতে হবে এক নম্বর বরকত নামার মাধ্যম তাওয়ার মাধ্যমে আল্লাহর গদ থেকে বরকত হাসিল হবে যত বেশি তাওয়ফ করতে পারবেন তাহলে বায়তল্লা থেকে বরকত নিতে হলে বেশি বেশি সেখানে সলাত আদায় করতে হবে তাওয়া সলাত আদায় করতে হবে আর আল্লাহর ঘরের মধ্যে যে আয়াতে বাইয়ানা আছে সে আয়াত যেগুলো থেকে নবিস বরকত হাসিল করেছেন সেগুলো থেকে বরকত নিতে হবে যেমন দিয়ে। আরেক মুসলিম ভাইকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে আঘাত করে আমি বরকত হাসিল করতে যাব তো কবিরা গুনা করে বরকত হাসিল করতে ইসলাম বলে নাই আরেকজন মুমিনকে কষ্ট দেওয়া এটা কবিরা গুনা আবার সামনে যেমন এক লক্ষ রাখা ফজিল এখানে এই হাজরা আসোয়াদ চুম্বন দেওয়ার জন্য কত মানুষদেরকে ধাক্কা দিয়ে কষ্ট দিয়ে মনে করতেছে যে আমি হাজরা আসোয়াদ ধরতে পারলে বাস গুণা সব টানে নিয়ে গেল বাস আমি নিষ্পাপ হয়ে গেলাম বিষয়টা এরকম না আপনি বাইতুল্লাহর এরিয়ার মধ্যে মসজিদে হারামের এলাকার মধ্যে যেখানে থাকবেন যদি হারামের মধ্যে থাকেন তো আল্লাহ টেনে আপনার গুণা নিয়ে যাবেন আপনি সামনে যাই ধরে সুমা দিতে হবে না আপনি মসজিদে হারামে যেখানেই থাকেন আপনি মসজিদে হারাম থেকে প্রায় এক এক দিকে বিয়াল্লিশ কিলোমিটার আপনার যদি তৌহিদ ঠিক থাকে শেরেক মিশ্রিত ইমান না থাকে ইমান যদি শেরেক মুক্ত তাওহিদ ইমান হয় আর খালেজ ভাবে যদি আপনি বায়তুল্লাহ উদ্দেশ্যে যান তা আপনি যেখানে থাকেন ওইটা ধরা লাগবে না আমার আকর্ষণ মানে হাজরা সোহাদের শক্তিটা শুধু ওই এক গজ দুই গজের মধ্যে না এটা অনেক দূর দূরান্ত থেকে আপনার গুনাকে টেনে নেওয়ার ক্ষমতা আল্লাহ পাক এটার মধ্যে দিয়েছেন এই জন্য অমর খাত রাজি আল্লাহ তোমার উপকার করার ক্ষমতা নাই কারো ক্ষতি করারও ক্ষমতা নাই আমার রসুল সালামকে যদি না দেখতাম তোমাকে চুম্বন দিতে তা আমি মর জীবনেও কোনদিন তোমার মধ্যে চুম্বন দিতাম না সোহা ধরে ধরে চুম্বন দেয়ুম্বন দেওয়া গুনার কাজ রুকনাইয়ামিনীতে চুম্বন দেওয়া যাবে না রুকনাইয়ামীকে শুধু এইভাবে ডানহাত দিয়ে একবার স্পর্শ করা তারপরে মোলতাজাম বায়তুল্লার দরজা এবং হাজরা এই মোলতাজাম থেকে বরকত এখানে একবার লাগিয়ে দিয়ে আল্লাহ করে এখানে মোলতাজাম এরপরে এরপর মেয়ে কাবাহ কাবার যে অংশটা বাহিরে আছে সেখানে গিয়ে আমি চলা তাদের করলাম দুই রকাত আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করলাম তবে আমি সুযোগ পেয়ে রইলাম আর কাউকে সুযোগ দিলাম না এটা আবার সারা পৃথিবী থেকে যারা গেলেন সবাই সমান অধিকার এখন আমি আমাকে অনুমতি দেওয়া হলো যে তুমি ভিতরে ঢুকে দুইটা কাজ চলা তাদাই করবা এরপরে বেরোয় যাবে কিন্তু দেখা যায় একজন ঢুকতে পারলে সে মনে করে যে এই বায় পুরাটার মালিক আমি আর পৃথিবীর কোন মুসলমানের এখানে অধিকার নাই আর খবর নাই এই হাতে মে কাবা এবং মদিনার রাউ দাতমের রিয়াদিল জানা এই দুই জায়গায় অবস্থা মানুষদেরকে একবার ঢুকলে তাকে আর বের করা যায় কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার পিছনে অনেক ভাই বোন কষ্ট করতেছে না থাকার কারণে মানুষ মনে করে যে একটু বেশি বসতে পারলে মনে হয় বেশি বরকত পাব তাহলে আল্লাহর ঘরে আছে বরকত দ্বিতীয় যেটাই আছে ওহ আলিন সমগ্র আলমের জন্য হেদায়ত जीवने बैप्लबिकन आसारे विकर्षण कर पूरा गुमराह हज कर बैतुल्ला नामा দিনের সাথে কোনো সম্পর্ক নাই এরকম নাফরমান বান্ধব আল্লাহ জমিনে আছে কেন ওই হাজার হেদায়তটাকে আকর্ষণ করা নাই বিকর্ষণ করছে যে জিনিসের আকর্ষণ ক্ষমতা থাকে সেই জিনিসের বিক্ষণ ক্ষমতা বায়তুল্লাহ যেমন হেদায়ত দে আবার বায়তুল্লাহ উল্টা পাওয়ারও আছে আপনি যদি বায়তুল্লাহ সাথে বেআ করতে যান। তো বাইতুল্লাহ ওই যে আব্রাহাকে যেরকম শাস্তি দেখাই দিছে বাইতুল্লাহ বাইতুল্লাহ ভাঙতে আসলে বাইতুল্লাহ কতগুলা হেদায়ত আছে বিশ্ব মুসলিমের ঐক্য নিয়ে আমরা কত ওয়াজ সারা দুনিয়াতে করি এত কিছুর দরকার নাই বাইতুল্লাহ দেখলেই সেখানে আপনি বিশ্ব মুসলিমের এজতে মা সেই সলাতের মধ্যে ইমাম সাহেবেরা খতিব সাহেবেরা ওর পরে আমিন জোরে বলতেছেন কিন্তু মুসল্লিদের মধ্যে কেউ জোরে বলতেছেন কেউ আস্তে বলতেছেন কিন্তু ফাঁসা ফাঁসি আপনার পাশে একজনে জোরে বলছে আপনি আসতে বলছেন জোরে বলার জোরে বেয়াদি বলছ কি সুন্দর মুসলিম কেউ জোরে বলতেছে কেউ আস্তে বলছে কিন্তু ঝগড়া দাটি নাই হাদিসে দুইটাই আছে জোরে বলার হাদিসও আছে আসতে বলার হাদিসও আছে কিন্তু এটা নিয়ে ঝগড়া করার কোনো হাদিস নাই মানে জোরে বলার হাদিসও আছে আসতে বলার কিন্তু না করা ঝগড়া ফাঁসা ফেতনা তৈরি না করা এটাই হলো বায়তুল্লাহ হেদায়তের শিক্ষা সেখানে দেখেন কেউ হাত এখানে বানতেছে বুকের উপরে কেউ ফেটের উপরে বানতেছে কেউ নাবির নিচে কেউ হাত বাঁধেই নাকি কোথাও আমাদের দেশে আপনি হাত খুলি দাঁড়ায় থাকেন ওরে আল্লাহ ফাঁসের লোক আসে আপনার বাইরে বেআ নামাজ পড়তে এসেছে হাত অবানতেও জানে না তারপরে আমাদের দেশে মাথায় টুবি না থাকলে আগে তালে টুবিছিল মসজিদে মসজিদে নামাজের মধ্যে মাথায় রুমাল বান্ধি দিতেছে যে লোকটার টুপি ছাড়া নামাজ পড়ে ফেলতেছে কত বড় গুনার কাজ করে ফেলতেছে এই পকেট থেকে রুমাল বের করে মাথায় বান্ধি দিছে তাহলে সেখানে এত রকমের হাত বানতেছে কিন্তু কখনো বলেন নাই যে যেখানে বানতেছে সবাই একসাথে এক কাতারে নামাজ পড়তেছে বিচিত্র রকমের নামাজ সেখানে বিচিত্র রকমের আমল কিন্তু কেউ কারোর প্রতি আক্রমণ নাই কি সুন্দর পরিবেশ এটাকে বলা হয়েছে আল্লাহ হুদাল আলামিন এগুলা লক্ষ্য করলেই তোমরা হেদায়ত পাবে আর বায়ুল্লাহকে দুই হারামকে আল্লাপা কেমন পর্যন্ত থেকে শয়তানের ফেতনা থেকে আল্লাপাক হেফাজত করবে এজন্য দুনিয়ার কোথাও যদি তাওহিদ না থাকে ইমান না থাকে এই দুই হারামের এলাকায় আপনি তাওহিদ পাবেন ইমান পাবেন সব পাবেন এবং বাবু ফাদাইল মাদিনা দেখবেন আপনার চাপ্টার পাইবেন এবং শুধু মদিনার ফজিলতের উপরে অসংখ্য বড় বড় হাদিসের গ্রন্থ রচিত হয়েছে শুধু ফাজা এল উন্মিনা এরপরে আল্লাফা বলতেছেন ফি হিয়া তুমা ওই বায়ুল্লার কাছে তোমাদের জন্য একটি একবার তাওয়ার আপনি দুই রা কাত সলাত আদায় করা ওয়াজিমিনা যারা এখানে প্রবেশ করবে তারা সম্পূর্ণ নিরাপদ সুহান নিরাপদ তাহলে ওই বায়তুল্লার মধ্যে সীমানায় যারা ঢুকবে তারা যেমন নিরাপদ ঠিক এই বায়িতরে যারা ঢুকবে তারা নিরাপদ এই বায়িতরে যারা ঢুকছে তাদেরকে আপনি দিয়ে করে অধিকার আপনার সম্পূর্ণ এখানে কেউ কাউকে গালি গালাজ করতে পারবে না কেউ কাউকে কষ্ট দিতে পারবে না কেউ কারোর প্রতি কোন ধরনের খারাপ মন্তব্য করতে পারবে না এখানে কে আমিন জোরে বলছে আসতে বলছে হাত কোথায় বাঞ্চে না বলছে এগুলা নিয়ে ঝগড়া করা সসজিদ না তবে অমুসলিম যদি ইসলামের ক্ষতি করার জন্য ঢুকে তখন তাকে প্রতিরোধ করতে হবে কিন্তু সে যদি জুমার খতবাসনার জন্য যদি কোন অমুসলিম আসে সে আসতে পারে তার কোনো বাধা নিষেধ নাই মসজিদে ঢুকতে পারবে না এমন না তার ইমান না থাকার কারণে তার কাল হল রেজিসুন, কাল হলো নাফাক আমাদের কাল হলো ইমানের কারণে পবিত্র কিন্তু শরীরের দিক থেকে সে আর আমি সমান একই রকম কিন্তু কালভের দিক থেকে পার্থক্য আছে গুলি করে দিলাম মানুষ মেরে ফেললাম এগুলাও শয়তানি কাজ ইসলাম এই ধরনের কোন কাজ পারমিশন করে না মানিস তাতা ইলাই হিসাব ইলা যারা সেই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার টা দুই ধরনের একটা হলো শারীরিক আরেকটা হলো এই দুই যাদের সংগতি আছে তাদের তোমরা হজ সম্পন্ন কর্প করো আলিল জন্য আল্লাহ আর জন্য এই জন্য আল্লাহ হওয়ার জন্য না বা হাজি সাহেব জন্য না হজ করতে হবে গরু জবাই করে আপনি হজে যাচ্ছেন জিয়াপত দেওয়ার কি দরকার আপনি নামাজ পড়তে আসেন ডেলি পাঁচ বার হজের থেকে নামাজ তো আরো বড় বাদত আপনি জিয়া নামাজের জন্য জীবনে কোনো দিন একবারে তো জিয়াবত দিলেন না যে ভাই আমি দৈনিক পাঁচবার নামাজ পড়ি তারপরে হজের ক্ষেত্রে হবে কেন নামাজ বছরে কত বাক্য পড়তেছি প্রতিদিন পাঁচটা করে ফরস তো নামের আগে তো মুসল্লি লাগাই না মুসল্লি ডক্টর ইমাম হোসেন এরকম লাগাই আমরা नाम गुरुपूर्ण इबादत कर मुसल्ली रोजादी राग पड़े हाजी सहेब आल्हजना टाइम हाजी आल्स मध्य डिफारेंस हाजी कथा हाजी आल्स बोलें আল্লাহ কে হাজি বলেন সমস্যা আছে মানে প্রভাবশালী হইলে তারা হইল আলু কারণ গরিবটি ধনী তবে উনি হয়তো এত প্রভাবশালী নাই এই জন্য হাজি আর যিনি আরো প্রভাবশালী তিনি হয়ে যান আলহাজ তো এখানে আমরা যে কথাটা বলতেছি আল্লাহ হস করলে তো বলে যে হুজুর ওই যে পঞ্চমবার আমি হজে গেছিলাম তখন দেখি যে মিনার এখানে গেছি আর এমন বৃষ্টি মিনার বৃষ্টি হয়েছে এই কথা আমাকে শোনানোর দরকার কি দরকার হলো যে উনি পাঁচবার হস করছে ওইটা শোনানো হইলো মূল উদ্দেশ্য মিনার বৃষ্টি মানুষের কাছে প্রকাশ করে কিছু মানুষ আছে তা আল্লাহ বলছে এগুলো প্রকাশ করার জন্য না এগুলো লিল্লা আল্লাহর জন্য তুমি হস করবা আল্লাহর জন্য উমরা করবা আল্লাহর জন্য কয়বার করছো কি করছো না করছো এগুলো মানুষের কাছে ডাকডল পিটানোর বৃদ্ধ মানুষ সবাই আমাকে বলল যে তাহলে হুজুরে আপনার পাথর গুলা দিব তা আমি তিন দিন ওনার পাথর সব মেরে দিচ্ছে তা একজন যায় বলতেছে যে হুজুরে আপনার পাথর মারে দিছে হুজুরের কিছু হাদিয়ে দিবেন না আমি জানি না একজন বিশাল গরুকে নিজে আবাদ দিয়ে আসছে হজে আসার আগে তো এখন সবাই বলতেছে তাইলে যে আপনার পাথর মারে দিছে কয় না ওইটা দেওয়া লাগবে না আমি তো বিশাল গরু সবাইকে নিজে আবাদ দিয়ে সেটা আমরা দেখছি বাবা সেখানে গিয়ে মানে ঠিক মতো নামাজ পড়তে পারেন না বাবার ওজু থাকে না তারপরে মিনায় গিয়ে আর গিয়ে কাপড় সাপড় নষ্ট করে ফেলছেন মানে কোন জায়গায় সঠিক ভাবে এত বৃদ্ধ বয়স মানে সঠিক ভাবে পালন করবেন এটাও করা তার পক্ষে সম্ভবপন না কিন্তু হাজি সাহেবের আগায় নিয়ে গেছেন হ্যাঁ কিন্তু হাজি সাহেব হজের কিছুই করতে পারেন নাই শুধু ওখানে কিছুদিন খাইছেন আর ঘুমাইছেন এই কাজ করে আসছে এজন্য আমরা যে কথাটা বলতেছি সেটা হল ও আতিমুল হাজম যারা নিজেদের জন্য হজ কে নির্ধারণ করে নিবে তারা কোন ধরনের ফুসুফ জেদাল করতে পারবে না রাফাস হলো কোন অশ্লীলতা কোন খারাপ কাজ বা বৈধ কাজ হজের মধ্যে স্ত্রীর সাথে করা যাবে না ওয়ালা ফুসু কোনো ধরনের কবিরা গুনা খারাপ কাজ করা যাবে না কোন ঝগড়া হজের মধ্যে হজ হলো একটি আফদাল আবাদত সহি আল বখারির পনেরোশত নম্বর হাদিস সহি মুসলিমের ছাব্বিশশ নম্বর হাদিস বললেন জেহাদাম বললেন হজমুর হজরুর কাকে বলে আল্লাহরুর হু আল্লাহাম যে হজের মধ্যে কোনো গুণা মিশ্রিত থাকে না সেই হজকে বলা হয় আবার কোনো সত্যবাদী তার সাথে আল্লাহর জন্য হজ করা এটাকে বলা হয় বলেন আল্লাহ রাস্তায় যারা যারা আল্লাহ আল্লাহাকিবেন সুহান আল্লাহ নবী সালাম আরেকটি হাদিসে বলেন সুনান হাদিস দুই হাজার ছয়শ ছাব্বিশ নম্বর হাদিস নবিসাম বলেন বৃদ্ধ লোকদের জন্য শিশুদের জন্য দুর্বলদের জন্য নারীদের জন্য জেহাদ হলো হজ এবং এদের জন্য জেহাদ কারণ এরা জেহাদে গিয়ে জেহাদ করার সামর্থ্য এদের নাই এদের হজ এবং আরেকটি হাত দিচ্ছে বলেন যে ব্যক্তি হজ করলো ফালামি এয়ারফুসু হজর মধ্যে কোন গুনার কাজ করে নাই হজের মধ্যে হজ শেষ করে যখন দেশের আনাতে তখন মাল আনার পারমিশন হলো তিরিশ কেজি এক এক হাজির সাহেব সত্তর কেজি আশি কেজি একশো কেজি সাহেব আচ্ছা এরপরে কেন হাজির সাহেব এখানে তো মাল অনেক বেশি তো কয়ারি মিয়া পার করে দাও কিছু তো দিমো তো পার করে দিচ্ছে হাজির সাহেব পঞ্চাশ রিয়াল রিয়াল দিচ্ছেন তাহলে এই যে হাজির সাহেব হজ করে আসতেছেন এর মধ্যে ফুচুক সে ফুচুক ওখান থেকে শুরু হয়ে গেছে দেশে আসি তো সবুল ওখান থেকে হস্তা শেষ করে রা দিচ্ছেন হাজির সাহেব নামের সাথে হাজি উপাধি নিয়ে সেখানেই কাজ শুরু হয়ে গেছে। সেখান থেকেই টাকা পয়সা দিয়ে এয়ারপোর্ট থেকে রানা দিচ্ছেন আর দেশে আসার পরে তো জমির আইল কাটা তারপরে সালিশ বিচারে হাজি সাহেব মানুষ হাজি সাহেবের বিচার আবার গ্রামে সবাই মানে হাজির সাহেব কি বলে দেখো হাজি সাহেব আগে ঠিক করে রাখে যে আমার বেটা দিবি তোর পক্ষে আমি ঠিক করে দেব না অনেক কর্মকান্ড করে থাকে নবিসাম আরেকটি হাজি বলেন আলমরা তৈল আলমরা কাপড়িমা বা ই না হুমা এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যে গুনা হয় এই গুনার জন্য কাপ্পারা হয়ে যায় সুহান हजर मध्य टा खरच कर सात शत गुण पर्त पिति सुबी एक दिन हज फरजर बेपारे घोषणा दिल्ली তখন এক সাহাবি উঠে বললেন তাহলে তোমাদের উপরে প্রতি বছরই হস করা পরস হয়ে যাবে কিন্তু তোমরা প্রতি বছর হস করতে পারবে না এর ফলে নবী সরলেন খবরদার আমি যেটা যতটুকুর না বলি ততটুকুর ব্যাপারে প্রশ্ন করিও না মনে করিও না যে আমি ভুলে গিয়ে বলতেছি না আমি সব জানি সব আমার আছে। আমি বলার সময় চিন্তা করি আমার কষ্ট হবে কিনা আমার পালন করতে পারবে আমি তো প্রতি বছর বলি না। আমি বলছি তোমাদের উপরে হস করা পরস একবার হস করে দিবে হস হয়ে যাবে এখন তোমরা কেন বলি ইসরায়েলের মতো প্রতি বছর করতে হবে কিনা তারপরে কয় বছর পর পর করতে হবে এত প্রশ্নটা তোমাদের দরকার নাই এরপরে নবিসাম বলেন শোনো আমি তোমাদেরকে যেটি বলি সেটা পালন করার চেষ্টা করি হজ্জে বদলকে অনুমতি দিয়েছেন কেউ যদি অতি কিন্তু টাকা পয়সা আছে বা কোনো মহিলা তার সাথে মাহারাম ফারছেন না যাওয়ার জন্য তাহলে তিনি আরেকজনকে পাঠিয়ে বদল করতে পারে। বাবার পক্ষ থেকে হজ ও করোমরা তবে মহিলারা মাহারাম ছাড়া হজে যেতে হজেও যেতে পারবেন না ওমরাও যেতে পারবেন না আমাদের দেশের দালালদের থেকে সাবধান থাকবেন এই ব্যাপারে সকল মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো আরেকজনকে মাহারাম বানাই নেই মিথ্যা মাহারাম মানে ওই যে হজে নিবে সে বলে যে আফা আপনি তো আমার বোন আমি আপনার ভাই আমারে ভাই বলে আপনি চলে যাবেন অসুবিধা কি হেরে বাই বানায় চলে যাবে তারপরে বিভিন্ন দেখা যায় শালি দুলাবের সাথে হজে চলে গেছে তারপরে এমন এমন লোকের সাথে হজে গেছে যাদের সাথে হজে দেওয়া ইসলাম অনুমোদন করে না এই অবশ্যই নারীকে হজে যেতে হইলে মাহারাম সহ হজে যেতে হবে আর যদি উনি মাহারাম না পায় তো উনি যাবেন না উনি হজ্য বদল করাবেন আরেকজনকে দিয়ে বদ করাবেন আল্লাহ স্পষ্ট নিষেধ করেছেন আর আমি বলেন এনত জামাতে খবরদার জেহাদে যাওয়া বন্ধ করো তোমার স্ত্রীর সাথে তুমি হজে যাও সোহান তোমার জেহাদ দরকার না জেহাদ ছেড়ে দিয়ে নবী সরাম বলছেন যে স্ত্রীর সাথে হজে যাওয়ার জন্য তাহলে জেহাদের মতো গুরুত্বপূর্ণ এবার বলছে ওটা ছেড়ে তোমার স্ত্রী একা হজে যেতে পারবে না তুমি তার সাথে হজে যাও এরপরে কোন ব্যক্তি যদি হজ না করে মারা যান হজ ফরস কিন্তু তিনি হজ না করে মারা গেছেন তাহলে তার সম্পদ বন্টনের আগে তার ওয়ারি সেরা তার পক্ষ থেকে হজ করাবেন ওমরা করাবেন ওমরা হানাফি মাহাব অনুযায়ী শূন্য কিন্তু অনেক ফকের মত হলো সম্পদ ফরজ। কারণ আল্লাহ আল্লাপাক এই যে সৌরা আল বাকারব্বই নম্বর আয়াতে একসাথে আল্লাহাকাল দুটাই বলছেন হাজ্জা ওয়াল যে তোমরা হজ এবং উমরা সম্পাদন করো আল্লাহর জন্য শুধু হজ বলেন নাই এজন্য অনেক ফখিদের মত হইলো হজ ও ফরজ উমরাও ফরজ আর যদি ফরজ নাও হয় সুন্নত হয় তো একটা গুরুত্বপূর্ণ সুন্নত তার সম্পদ আছে ওয়ারিসেরা নিয়ে হজও করাইতে হবে উমরাও করাইতে হবে তার সম্পদ বন্টনের আগে তার ছেলেরা পাইলে ছেলেরা করবেন মেয়ে পারলে মেয়ে করবেন যার পক্ষে সম্ভব হয় তার পক্ষ থেকে হজ এবং উমরা করায় দিতে হবে এই ব্যাপারে সহি আলবের এক হাসে তার মায়ের ব্যাপারে এরপরে তাওয়াপের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবিসাম বলেন যে ব্যক্তি আল্লাহর ঘরে একবার তাওয়া সলা করবে কানাকা আতাকেরা কাবা তাকে। একটি গোলাম আজাদ করার জবাব দিবেন সুহান তারপরে সেখানে আছে মায়ে জমজম জমজমের পানি জমজমের কুফ দোয়া কবলের একটি স্থান আপনি জমজম পাড়ে দাঁড়িয়ে যদি দোয়া করেন কিন্তু এখন জমজমের কুপের কূপ পাওয়া যাবে না আপনি খুঁজে জমজমের কূপ কোথায় সেটা আবিষ্কার করতে পারবেন না তো এই তবে মানে এটার স্থান হল এই আপনার মাকামি ইব্রাহিমের পিছনে এবং সাফা পাহাড়ের আগে আছে এই এজন্য ওই জায়গাটা ধোয়ার জন্য খুব বরকতপূর্ণ তো নবী সরাম এই মা জমজম পান করতেছিলেন আর নবীরা বলতেছিলেন ইন্বারক আহ জমজমের পানি হইল মোবারক বরকতময় যে ব্যক্তি যে উদ্দেশ্যে মা জমজম পান করবে আল্লাপাক অর্থাৎ মায়ে জমজম পান করার সময় অন্য সকল পানি বসে পান করা সন্নত আর মায়ে এ জমজম দাঁড়িয়ে পান করা সুন্নত আর মায়ে জমজম পান করার সময় দোয়া করা সন্ন্যত এই জন্য আবদুল্লাহিনী আসালুকাফিয়া হে আল্লাহ আমি তোমার কাছে চাইতেছি উপকারী এক লোকারে আল্লাহ এক বস্তা দিছে কোন উপকারে লাগে না ফজরের সময় পারে না তাহলে এই লোকের বস্তা বস্তা কাজে আসলো এই জন্য উপকার আমার রিজিক কে প্রশস্ত বানিয়ে দিও সুহার তৃতীয় হইলো দা সকল প্রকার রোগ থেকে আমাকে শেফা দিও সুহার একজন মানুষের রিজিক যদি প্রশস্ত হয় রোগ থেকে সুস্থ থাকে উপকারী লাগে না হারামে চোলা তদায় করলে আল্লাহাক এক লক্ষ গুণ বেশি সবাব দেন আর মসজিদ নবমীতে চোলা তদায় করলে এক হাজার হাজারের যে হাদিস আছে এই হাদিস সহি না আমাদের দেশে ব্যাপক প্রসিদ্ধি হলো। কিন্তু মসজিদ নবীতে দেখবেন সুন্দর করে সোনালী লেখা আছে মসজিদের আমার এই মসজিদ এ আদায় করা হাজার গুণ বেশি উত্তম সুভান এরপরে আরাফার ময়দান আরাফার ময়দান হল দোয়ায়ে দোয়া আরাফা দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাপার ময়দানের দোয়া তবে একদিনের জন্য গুরুত্ব আরফাতের ময়দানের চেয়ে বেশি আজকে জুমার দিনে এখানে এই মসজিদের গুরুত্ব আরফাতর ময়দানের চেয়েও বেশি কারণ আরফার ময়দানের আজকে কোন ফজিলত নাই ওইটা একদিন খালি জিনিস মাসের যেটা লাইল কদরেও এত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন না ওই দিন যারা পৃথিবীর বিভিন্ন স্থানে থাকবে হস করবে না তারা যদি শুধু সিয়াম পালন করে তাহলে আল্লাহ এরপরে আছে রাউদাতামের কবর আর নবিসামের বিম্বার দুইয়ের মাঝখানে যেই জায়গাটা এটার নাম হলো রাউদাতুম্বের রিয়া দিল ফেরা রেখেছেন এই ফেরস্তাদের মাধ্যমে আল্লাপাক পৌঁছিয়ে দেন কিন্তু নবী সাল্লাহ সাল্লামের কবরের ফাঁসে গিয়ে কেউ যদি দরুদ পড়ে নবী বলছেন সেই দরুদ আমি নিজে শুনি সুহান জীবনের শোনা দুনিয়া শোনা এক জিনিস না এটা অনেকে ভুল করে ফেলে দুনিয়া শোনা আমরা একজন আরেকজনকে ডাকলে কানে যেরকম শুনি এই শোনা আর আখারাতের শোনা বার জীবনের শোনা দুটা এক জিনিস না এই জন্য আমরা যখন সালাম দিলেন আবেদন করতেন শুনবেন কবরের থেকে কিন্তু কোন সাহাবি হাজারো বিপদের মধ্যেও নবিসামের কবর ফাঁসে গিয়ে নবীমের কাছে কোনো কিছু নালিশ করেন নাই অভিযোগ করেন্লাম জীবিত কিন্তু সেই জীবিতটা হলেও জীবনের জীবিত তবে সাধারণ মানুষের জীবিত আর আম্বিয়া আলহিমসালামের জীবিত দুই জীবিত পার্থক্য আছে সাধারণ মানুষের রোগুলো এক জায়গায় থাকে আম্বিয়া আলহিমসাল্লামের রোগ কে আল্লাপাক বিভিন্ন জায়গায় বিচরণ করেন তারা আসমানে যান তারপরে বিভিন্ন জায়গায় যান হজ্য বায়ুল্লা করেন তারা আল্লাহর করে আমাদের নদা চলে আসেন অমুক জায়গায় চলে আসেন এখানে মিলাত পড়া শুরু করলে এখানে চলে আসেন এই হায়াত মানে রকম হায়াত না কিন্তু নবিস্লাম জীবিত হায়াত হায়াত নবী এটা ঠিক আছে কিন্তু হায়াত উন্নবীর ব্যাখ্যাটাকে আমরা বিকৃত করে ফেলছি এরপরে সেখানে আছে মসজিদে কুবাহ মসজিদে কুবায় দুই রাখা চলা তাটাই করলে কানালাহু কাজে আল্লাহ আল্লাহাক এক অমরার সবাব দিবেন এই জন্য মসজিদে কুবা যখন যাবেন তখন হোটেল থেকে উজু করে যাবেন মান তাতা হারাফি বাইতিহী যে ব্যক্তি তার ঘরের থেকে পবিত্রতা অর্জন করে সুম্মা আতা কুবা এরপরে মসজিদে কুবাই আসে আমি দিন হেঁটে হেঁটে মসজিদে কৌবাই গিয়েছি এবং নবিসাম আসরের পরে যেতেন মাগরিবের আগে চলে আসতেন আমিও গিয়ে দেখেছি যে আসর পরে যদি মোদিন এতে রানা দেন তাহলে আপনি কৌবাই গিয়ে আবার মাগরীবের আগে হেঁটে চলে আসতে পারবেন এটাতে আরো একটা দলিল আছে সেটা হল নবীল আমরা যে সময় আসরের সোলাত আদায় করি আমাদের সময়ের আসরের নামাজ পড়ি আপনি যাতে যাতে মাগরীবের বাক্ত হয়ে যাবে কিন্তু মসজিদে নবীর আসরের সোলাতের পরে আপনি গেলে আবার আসি মাগরিব ধরতে পারবেন ঠিক নবীসালাম এইভাবেই করতেন এরপরে রমাদান মতো সবাব পাবেস্লামের সাথে হজ করলে যেরকম ফজিলত ঠিক রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে এটারও এমন ফজিলত এজন্য হজের থেকেও কিন্তু রমাদান উমরায় লোকজন বেশি হয় সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ রমাদান মাসে উমরার জন্য আসে কিন্তু আমরা আমাদের দেশের কিছু মানুষের দুশ্চরিত্রের কারণে নৈতিক অবক্ষয়ের কারণে যে উমরান নামে মানব ফাচার করে সে আমরা রমজান মাসে আমাদের দেশ থেকে কোনো ভাই বোন এই ফজিলত লাভ করতে পারে না গত কয়েক বছর ধরে রমজান মাস থেকে রমজান মাসে আমাদের দেশের কোনো উমরাকারী ভাই বোন যেতে পারেন নাই এজন্য আমরা ওই সকল বাইদেরকে অনুরোধ করব যারা এই নৈতিক অবক্ষয়ে যে মানব ফাঁসার করেন উমরার নামে তারা এটা বন্ধ করেন বন্ধ করে সঠিক উমরাকারী যারা সেই ভাই বোনদেরকে বেশি বেশি আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ করে দেন আল্লাহ আমাদের সবাইকে হজ্য বায়তুল্লা করার তৌফিক দান করুন আল্লাহ ভাই আমাদের সবাইকে উমরা পালন করার তৌফিক দান করুন বার বার বেশি বেশি আল্লাহর ঘরে যাওয়ার আল্লাহ ভাই তৌফিক দান করুন আমিনবালাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আগে বল